ইসলামকে উপভোগ প্রতি জান্নাত যাবার কি উপায় তাহ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা কোন দিবস পালন করা শিল্প হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন আদর্শ কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সাড়ে ছটায় ভারতে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 দর্শক মন্ডলী আসসালাম রহমতুল দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম জামায় হেকাম থেকে হাদিসের সংকলন ইবনে রাজাবল হাম্বল রহমতুল্লাহ আলাই কর্তৃক সর্বশেষে যে হাদিস আলোচনা আমরা গত সেশনে শুনেছি সেটা ছিল আত্মুর সতরুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ হেতামলা উল মিজান আলহামদুলিল্লাহ এই শব্দটি এই বাক্যটি নেকির পাল্লাকে পূর্ণ করে দেয় নেকি দ্বারা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারা আকাশ এবং জমিনের মাঝখানের সমুদ্রে জাগাকে নেকি দিয়ে এত বিরাট সাইজকে পূর্ণ করে দেয় আর শুনেছিলাম আমরা হাদিস থেকে ওয়াসু নূর নামাজ হচ্ছে নূর ওয়া বরহান আর এরপরে হাদিসের বাকি অংশ হচ্ছে হুজ্জাতুন হুজাতুলা আও আলাইকা কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে সর্বশেষ বাক্য হচ্ছে প্রতিদিন সকালে প্রত্যেকটি মানুষ যখন ঘুম থেকে উঠে তার নিজের নফসকে বেচা কিনা করে ফেলে কেউ তাকে আজাদ করে ফেলে আর কেউ তাকে ধ্বংস করে দেয় শেষ দুটি বাক্য আজকের অধিবেশনে আমাদের আলোচনার বিষয় প্রথমটা হচ্ছে আও আলাইকা। তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে কোরআন দলিল কোরআন সাক্ষী হবে দিন। হবে সাক্ষী দেবে আর কার বিপক্ষে দলিল হিসাবে কাজ করবে বিপক্ষে সাক্ষী দেবে সেটা জানা দরকার আমাদের দিন যখন আল্লাহ তালা আমাদেরকে হিসাবের জন্য বসবেন আখেরাতে অনেক কিছু সাক্ষী হবে অনেক কিছু সুপারিশকারী হবে আপনারা জানেন হাজির এসেছে তার মধ্যে অন্যতম সাক্ষী বা সুপারিশকারী হবে কোরআন এই কোরআন ওই ব্যক্তির পক্ষে যাবে যে কোরআনের আর যে কোরআন তার বিরুদ্ধে চলে যাবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে যাবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীর বহু মানুষ কোরআনের বিপক্ষে চলে গেছে অনেক মুসলমানের দুশ্মনরা আজকে কোরআনকে বলতেছে কোরআন হচ্ছে সন্ত্রাসবাদের উৎস নাউজ যে কোরআন এসেছে পৃথিবীতে শান্তি স্থাপন করতে মানুষকে আল্লাহ চেনাতে। মানুষকে আল্লাহ তালার সঙ্গে সম্পর্কিত করতে ইনসাফ করা মানুষে স্থাপন করাতে মানুষের প্রতি রহম করাতে সেই কোরআনকে বলা হচ্ছে সন্ত্রাসের কারণ এই জন্য আজকের পৃথিবীতে কোরআনের চর্চাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে কোরআনের শিক্ষা যে কেন হয় মাদ্রাসাগুলোকে গুলোকে টার্গেট বানানো হচ্ছে কোরআনে আলোচনাকে বন্ধ করে দেওয়া হচ্ছে কোরআন শিখছে না মানুষ কোরআনের পরিবর্তে ছেলে মেয়ে গান বাজনার শিক্ষক রাখছে পড়ানোর জন্য কোরআনের শিক্ষক নাই তাদের ঘরে তাদের সন্তান জন্ম হয়েছে কোরআনের একটি অক্ষর তারা শিখেনি তারা কোরআনকে হাজির করেছে তরক করেছে মাহজুর করেছে এদের বিরুদ্ধে যারা সকল মুসলিম তাদের যারা কোরআনকে বর্জন করেছে তাদের বিরুদ্ধে কোরআন ফরিয়াদ করবেন কে আমাদের ময়দানে এবং রাসুল সাল্লাহ তাদের বিরুদ্ধে করবেন অকল রসুল হ্যা আমার রব আমার কাউ আমার উম্মত হাদ আল কোরআনা মাহজুরা। তারা এই কোরআনকে বর্জনীয় করে ফেলেছে কোরআন তাদের বিপক্ষে চলে যাবে কোন আনকে আপনার পক্ষে নিতে হবে আপনি যদি নিজের জানকে বাঁচাতে চান আল্লাহর কাছে আমাদের দিন আগুন থেকে বাঁচাতে চানগুলোকে মুখস্থ করতে হবে বেশি বেশি করে মুখস্থ বাড়াতে হবে কোরআনে শাহী তাজবিদ তার তিল শিখতে হবে কোরআনে তাফসিল পড়তে হবে কোরআনকে শিখাতে হবে কোরআন যে শিখে আর শিখায় তারা সর্বোত্তম মানুষ এই পৃথিবীতে তোমাদের মধ্যে ওই লোকগুলো উত্তম যারা কোরআন নিজে শিখে অন্যদেরকে শিখায় এরা হচ্ছে উত্তম লোক লোক এরা পক্ষে শিখার মধ্যে কত স্বভাব উত্তম লোক হয়ে গেল শিখার মধ্যে উত্তম লোক হয়ে গেল কোরআনকে পড়ার মধ্যে কত স্বভাব মানফান ফালাহু আসারা যে ব্যক্তি একটি হরফ উচ্চারণ করে কোরআন দশটির নাকি পায় আলিফলাম একটি হরফ নয় তিনটি হরফ আছে তার তিল শিখতে হবে তাজবিদ শিখতে হবে আনেকে মুখস্থ করা আল্লা তালা সহজ করে দিয়েছেন এই জন্য অনারব দেখা যায় বাংলা ভাষী হোক উর্দু ভাষী হোক ইন্দোনেশিয়া পৃথিবীর যে কোনো দেশ ভাষা লোকেরা তারা জীবনেও তাদের আরবি ভাষা চর্চা করেনি শুধু কোরআনকে আরবিতে শিখেছে এবং আরবি সম্ভব দশ বছর বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে বারো বছর বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে আল্লাহ সহজ করেছেন কোরআনকে শিখা ওালাকাল কোরআন আলি ফাহাল মিমুদ্দেকের কোরআনকে করার জন্য যারা কোর আনকে শিখার জন্য যারা শিখতে চায় কোর আন থেকে যারা লেসন নিতে চায় আদের জন্য সহজ করে দিয়েছি। আসে কেউ শিক্ষা নিতে এই জন্য ছোট বাচ্চাদের পক্ষে কোর আন পড়া সহজ হয়ে যায় কোরআন মুখস্থ করা সহজ হয়ে যায় কোর আনকে হেল্প করালে এত সহজ করে দিয়েছেন ছোট বাচ্চারা হেল্প করে ফেলতেছে আমরা অনেকেই এর দূর হেল্প করলাম না কিন্তু একটু বেশি হেল্প করা দরকার কোরআনের হক আদায় করতে হলে আমাদের পক্ষে সাক্ষী নিতে হলে শুধু আলম তারা পর্যন্ত মুখস্থ করে ফেলিস অনেক মুরব্বীরা আমাদের আসে এটা ঠিক হয়নি আস্তে আস্তে উপরের দিকে যাই ও পর্যন্ত মুখস্থ করে ফেলি আস্তে উপরের দিকে যাই রাতের বুরুজ পর্যন্ত মুখস্থ করে ফেলি আস্তে আস্তে উপরের দিকে যাই যদি আম্মা আম্মা এতে শাহ আলু পুরোটা মুখস্থ হয়ে যায়। এভাবে আরো সুরা আর রহমান সুরা ইয়াসীন সুন্দর সুন্দর সুরাগুলো মুখস্থ করি বিভিন্ন জায়গা থেকে বাসাই করে করে সুন্দরগুলো আয়াতগুলো মুখস্থ করি নামাজের প্রতি পড়ি এবং এগুলো অর্থ উপলব্ধি করি মুখস্থ করাও তাজবিদ শিখা গুরুত্ব সহকারে শিখতে হবে আন পড়ি তাজবিদ নাই নাই অনেক পার্থক্য হয়ে গেল ওয়ালা সাউফা রব্বুকা ফতার ওয়ালা সাউফা অর্থ হল অবশ্যই অচিরেই আপনার রব খুশি হয়ে যাবে আর ওয়ালা সাউফা কেউ যদি বলে ফেলে ও খুশি হবেন না উল্টা অর্থ হয়ে গেল একটু টান দেওয়ার মধ্যে মাদের মধ্যে লম্বা ছোট হওয়ার মধ্যে এত ব্যাসকম হয়ে যায় এই জন্য তাজবিদকে সুন্দর করে শিখতে হবে কোরআন করতে হলে কোরআন পক্ষে সাক্ষী দিতে হলে আনকে পড়তে হবে জন্য অধ্যয়ন করতে হবে তাফসিল পড়তে হবে এফালা রুনা কোরআন লোক আর কি আনকে তাদব্বর করে না নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেওয়া আছে কোর আন মনোযোগ দিয়ে অধ্যয়ন করে না লেসন নেওয়ার জন্য তো কোরআন এসেছে শুধু মুখস্থ করার জন্য আসেনি শুধু সুন্দর করে সুললিত কণ্ঠে তালাবাদ করার জন্য আসেনি মুখস্থ করে সুললিত কণ্ঠে তালাবাদ করে এরপরে কোরআনকে পড়ে অর্থ বুঝে আমল করতে হবে আমলের জন্য এসেছে দেবে এইভাবে কোরআনকে আমল করবে পড়বে কোরআন তার পক্ষে সাক্ষী হয়ে যাবে তার জন্য সুসংবাদ কোরআন তার জন্য আল্লাহ তালার কাছে সাফা হাত করবে কোরআন পড়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী মান অনুযায়ী তার জান্নাতের মান ঠিক হবে যতটুকু কোরআনকে বেশি পড়েছে যত স্ট্যান্ডার করে পড়েছে তত স্ট্যান্ডার জান্নাত আপ তার জন্য হতে থাকবে আর এ হলো তার পক্ষে হয়ে যাবে কোরআনের মহাব্ব তার দিনের মধ্যে আসে কোরআন সমাজে মানুষ বুঝুক আমল করুক সমাজে কোরআন বাস্তবায়িত হয়ে যাক মুসলমানদের সমাজের মধ্যে কোরআনের তরিক অনুযায়ী মুসলমানরা প্রত্যেকটি কাজ করুক এটা তার জন্য অন্তরের সান্ত্বনা অন্তরে তার এই আগ্রহ তার এই জ্বালা আসে কোরআনের পক্ষে সে আহল কোরআন হয়ে গেল সে ব্যক্তি আহল হয়ে যায় আল্লাহর আহল হয়ে যায় যে ব্যক্তি কোরআনকে এরকম করে চর্চা করে তারা আল্লাহর আহাল হয়ে যায় আল্লাহ তো কোনো পরিবার নেই আল্লাহ তালার আহল বলতে আল্লাহ তার আপন জন হয়ে যায় সে কোরআনের বন্ধু সে কোরআনের পক্ষের আল্লাহ তালা তাকে মহাব্বত করে আল্লাহর আহাল বানিয়ে ফেলেন কত বড় মর্যাদার কথা হুজ্জাতুন হুজ তোমার পক্ষে কোরআন হুজত হয়ে গেল দলিল হয়ে গেল এরকম যদি আল্লাহ কোরআন হুজত করে ফেলেন আমাদের আখের রাস্তা খোলাশা হয়ে গেল আলাইকা উল্টার দিকে কোরআন তোমার বিপক্ষে চলে যেতে পারে কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে আমাদের দিন কোরআনের বর্জনকারী যদি আমরা হয়ে যাই আল্লাহ মাফ করুন তাহলে কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন এর বর্জনকারী কিভাবে হয় মানুষ কোরআনের বর্জনকারীদের কথা সালফেস আলহীন রহমতুল্লাহ অনেক সালফেস আলহীন বর্ণনা করেছেন কোরআনের বর্জন হয়ে যায় এক নম্বরে কোরআন তেলাওয়াজ শিখে না মুসলিম অথচ কোরআন তেলাওয়াজ শিখল না কিন্তু মুসলিম দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাবো ইনশাআল্লাহ বিরতির পরে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আশা করি আপনারা ধৈর্য ধৈর্য অপেক্ষা করবেন জাজাকুমুল্লাহুল খাই আসসালাম আলাইকুম আহমতুল discussion discussion, discussion, debate, discussion debate debate rebuttal rebuttal, rebuttal conclusion, conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk tv banglay नबीजी मुहम्मद सल्लामी सल प्रत्येक मध्यम पंथा अवलम्बन करेख जो तुम्हारे काम चान्लाते नहीं जिज्ञेस करल हे अल्लाह रसुल सल्लाहू अलहल्लम आपनी তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারব না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ मानुसरा जो गुम्लामानदार परस्पर उभये भलोबा কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম অত্যাচার মানুষের অধিকার পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে হাজি কোরআন মানুষের বিপক্ষে চলে যেতে পারে কোরআন মুসলমানের বিপক্ষে কারকে আমাদের দিন সাক্ষী দেবে কোর আনকে তখন মানুষ বর্জন করে ফেলে কোর আন বর্জন কিভাবে হয় কোর আনকে না শিখলে তেলাওয়াতে শিখিনি উত্তম লোক হতে পারলো না খায় রকুমান তা আল্লামার কোর আন আল্লামা তোমাদের মধ্যে সেই লোকটি উত্তম যে ব্যক্তি কোরআনকে শিখি এবং শিখায় এই কাজে জড়িত না থাকার কারণে উত্তম লোক হতে পারলো না আমাদের সবাইকে তাহলে কোরআন শিখতে হবে এবং আমাদের ছেলেমেয়েদেরকে শেখাতে হবে যদিও আমরা শিক্ষক রাখি কিন্তু হাতে খড়ি দেওয়ার জন্য শুরু থেকে আমরা মা বাবারা অনেকেই ভূমিকা পালন করতে পারি যে কোন শিখাই এবং শিখি আপনার টিচার আছে ঠিকই আপনি তারপরেও আপনি ছেলে মেয়েকে নিয়ে বসেন আপনি উত্তম লোক হবেন না কেন উত্তম লোক হওয়ার আকর্ষণ আপনার ভিতরে থাকুক যে আমি একটু শিখাই আমার টিচার শিখালে কি হবে তা যে ব্যক্তি না শিখবে এবং শিখাবে না শিখবে না শিখাবে না সে অবশ্যই উত্তম নয় উত্তমের বিপরীতে হচ্ছে অধম সে অবশ্যই অধম হয়ে যাবে তার হয়ে যাবে শাকি হয়ে যাবে তার দিলের ভিতরে কোনো কোর আন নেই তার সদরের মধ্যে তার বুকের মধ্যে কোন কোর আন নেই যে ব্যক্তির দিলের মধ্যে কোর আন নেই সে ব্যক্তির অবশ্যই হচ্ছে বাইতুন খারেফ এটা একটা এমন ঘর যে বাড়ি ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না বিরান হয়ে যায় যেই ব্যক্তির দিলের মধ্যে কোরআন নেই বুকের মধ্যে অনেক কোরআন হেফ করা নেই সে ব্যক্তি হচ্ছে একটা বিরান বাড়ি ঘরের মতো আর আপনারা জানেন বিরান বাড়ি ঘরে শয়তান জাগায় পায় বেশি জিনরা সেখানে গিয়ে বাসা বাঁধে বিরান অন্তরে যে অন্তরে কোরআন নেই বিরান অন্তর এই বিরান ঘর হয়ে গেছে তার দিল এইখানে শয়তান বেশি করে বাসা বাঁধবে কোর আন না শিখলে কোরআন মুখস্থ না করলে একটা ভালো পরিমাণ কোরআন না পড়লে হেদায়ত থেকে বঞ্চিত থাকবে পথ চিনবে না গমরাহির মধ্যে পড়ে থাকবে কারণ কোরআন হচ্ছে হুদাল নিন্নাস মানুষের জন্য হেদায়তে স্বরূপ আলাদা পাঠিয়েছেন দলির প্রমাণ দিয়েছেন হক এবং মধ্যে প্রমাণ সুস্পষ্ট করে দিয়েছেন এই কোরআন এই কোরআন হক বাতির চেনার জন্য দলিল লাইট জ্ঞানের সূত্র এই যাদের কোরআনের জ্ঞান নাই। তারা হকও চেনে না বাতিল চেনে না সত্য চেনে না মিথ্যাও চেনে না তারা অন্ধকারের মধ্যে আছে মানুষকে শিক্ষিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন খালা কোরআন প্রথম আয়াত ছিল মানুষকে শিক্ষিত করা ইয়াসিন ইয়াসীনআনের হাকিম এ কোরআন হেকমত বুদ্ধি জ্ঞান বিজ্ঞানী ভরপুর হয়ে আছে এই কোরআনে জ্ঞান থেকে যে বঞ্চিত উঁচু ডিগ্রিধারী হলেও সেই মূর্খ আল্লা তালার কাছে কারণ সে তার রব কিছু নেই কোরআনকে হাজির করেছে কোরআনকে বর্জন করেছে কোরআন তার বিরুদ্ধে কেজ করবে তা দিন মুসলিম ছিল কোরআন শিখেনি কোরআন পড়েনি কোরআন মুখস্থ করেনি আর পড়ার কথা ছিল পড়ে বুঝার কথা ছিল কোরআনকে আমল করার কথা ছিল জীবনকে পরিচালনা করার কথা ছিল সমাজ গঠন করার কথা ছিল কোরআন দিয়ে কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজকে রাঙ্গিয়ে তুলে সুন্দর করে ইসলামী সমাজ কায়েম করার কথা ছিল সবগুলোকে বর্জন করার কারণে কোরআন তার বিরুদ্ধে ক্যাইস করবে এবং যে রাসুল কোরআন হয়েছে সেই রাসুল সালাম উম্মতের বিরুদ্ধে ক্যাইস করবেন বলবেন হে আমার রব কোরআন মাহুরা আমার এ কৌম কোরআনকে বর্জনীয় করেছিল তাহলে আসুন আমরা কোরআনের পক্ষে চলে যায় মুসলিম মানেই কোরআনের পক্ষে কোরআন অবস্থান গ্রহণ করি না কোরআনকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে সহযোগিতা করি কোরআনের শিক্ষার ব্যাপারে কোন আপত্তি করি না কোরআন কে নিজেদের জীবনে সমাজের জীবনে কায়েম করার জন্য চেষ্টা করি আমরা কোরআন পক্ষে হয়ে যাই কোরআন এর বিপক্ষে অবসান করি না কোরআন এফসিরকে প্রচার করি প্রসার করি তাফির মাহফিলকে সহযোগিতা করি বন্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আজকের হাজি সর্বশেষ যে বাক্যটা ছিল প্রত্যেকটি মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে তার নফসকে বেচা কিনা করে বাহু ফা মো ও কুহাও কুহা বেচা করে কেউ আজাদ করে ফেলে কেউ মুক্ত করে ফেলে আর কেউ হালাক করে দেন আজকে প্রত্যেকদিন সকালে বেচা কিনা করি আমরা কি মনে পড়ে কোন দিন কী বেচা করলেন আমরা চাই আর না চাই বেচা কিনা হয়ে যায় এই বেচা কথা জীবন নিয়ে আল্লাহ তালা আমাদেরকে অনেক জায়গায় বলেছেন ইন আল্লাহ হাস্তার না আল্লাহ তালা মোমিন্দের জান মালকে খরিদ করে নিয়েছেন আমাদের জান বেচা হয়ে যায় আল্লাহ তালার সঙ্গে আর যদি আল্লাহ তালার সঙ্গে বেচা না হয় আল্লাহর সঙ্গে যদি আমাদের এই সম্পর্ক কয়েম না করি আল্লাহ তালার জন্য যদি নসকে রেডি না করি শরীরকে রেডি না করি এই দিনকে কাজে লাগালে সিদ্ধান্ত গ্রহণ না করি যদি আমাদের খেয়ালে না আসে যে ইন্না সাল্লাহ রব আলামিন আল্লাহ তালার জন্য আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার কোরবানি আমার সব কিছু আল্লাহ তালাকে নিয়ে এইটা যদি প্রত্যেক দিন আমরা খেয়াল না করি তাহলে কি হবে আরেক আরেকদিন সে কিনে নিয়ে যাবে শয়তান এসে কিনে নেবে আমাদেরকে প্রত্যেক দিন শয়তান কিনে নেবে আমাদেরকে তার কাজে লাগাবে আল্লাহ তালা নাফর মানের দিকে ঠেলে দিবে তো বেচা কিনে হয়ে যায় আল্লাহর কাছে বিক্রি করব না শয়তানের কাছে বিক্রি করব আল্লাহ তালার কাছে বিক্রি করলে জান্নাত হলে মূল্য আর শয়তানের কাছে বিক্রি করলে মূল্য হলো জাহান্ন তো বেচা কিনে কেউ যদি বলে আমি কোনো বেচা কিনে করতে চাই না আমি আপনিই থাকবো থাকতে পারবেন না বেচা কিনে করতেই হবে রাস্তা দুইটা হয় আল্লাহ রাস্তা চলতে হবে না শয়তানের রাস্তা মাঝখানে কিছু নেই ইমাল ইসলাম আউল কুফর হয় ইসলাম নতুবা কুফর ইমাল হাক আউল বা কিছু নাই আবার একটু হক একটু বাতিল জোড়াতালি দেওয়ার সিস্টেম ইসলাম শরীয়তে নাই পরিপূর্ণ ইসলাম নিরপেক্ষতা ইসলামে নাই ইসলামে আসে ইসলামের পক্ষ অবলম্বন করা মুসলমান চায় আল্লাহ তালা চান আপনার কাছে প্রতিটি মুসলমান ইসলামের পক্ষে থাকবে কাজী ধর্মের নিরপেক্ষ হওয়া তার কোনো সুযোগ নাই মুসলমানকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে আমি মাঝখানে থাকবো এই মাঝখানে থাকার কোন সুযোগ নেই বেচা কিনা হয়ে যায় এখন কুহা যে ব্যক্তি আল্লাহ তালার কাছে বেচা কিনা করে সে ব্যক্তি নিজেকে আজাদ করে ফেলে কিভাবে আজাদ করে হাদিসে এসেছে আল্লাহ ইনসাল হে গালিয়া মনে রেখো আল্লাহ তালার জান্নাত তাদের তোমার সঙ্গে বেচা কিনা হয় এটার অনেক দাম আছে এটার অনেক দাম আছে ভ্যারি এক্সপেন্সিভ ভেরি কস্টলি অনেক কষ্ট করে জীবনে তিলে তিলে সয়ে শয়ে পদে পদে আল্লাহ তালার হুকুম করে মেনে মেনে মেনে মেনে চলে চলে আল্লাহ তালার কাছে দাম পে করতে হবে জান্নাতের এই জান্নাতের চতির মাকা মাকারে হুফাতের জান্নাবিল মাকারে কষ্ট মানে বিরুদ্ধে সবর করা লাগে ত্যাগ করবাণী করে করে জান্নাতে যাওয়া লাগে আর জাহান্নাম একদম খাহেস দিয়ে লাগিয়ে রাখা হয়েছে যে ব্যক্তি কষ্ট করে করে পরিশ্রম করে করে মোজাহাদা করে করে সংগ্রাম করে করে নফসের সাথে নিজের এই জানকে নিজের শরীরকে নিজের মনকে দিনমুখী করে ফেলে সে ব্যক্তি তার এই নফসকে আজাদ করে ফেলো জাহান্নামের আগুন থেকে জান্নাতে যাওয়ার ফয়সলা হয়ে গেলো জান্নাতের জন্য বেছা কেন হয়ে গেছে আল্লাহ তালার সঙ্গে আর যে ব্যক্তি নার বিশ্বাহাত যে ব্যক্তি তার খাহে সাথে নাফসানি তার দুনিয়ার নগদটাই তার বড় হয়ে গেল কবর নিচের কথা চিন্তা করে সে করবে না এখন কি দরকার কি এসেছে তার কাছে এখনকার টাকা পয়সা এখনকার জাগা জমি এখনকার বাড়ি করা সাত করা ক্ষমতা দখল করা মানুষকে জুলুম করা নিজে ক্ষমতা থাকার জন্য এই সমস্ত কিছু করবে সব ললিয়ে দেবে লাগিয়ে দেবে শুধু এই দুনিয়া নগদ পাওনার জন্যে ফামু বেতুহা সে নিজের নসকে হালাক করে ফেললো নিজেকে ধ্বংস করে ফেললো যে ব্যক্তি জাহান নামে চলে গেলো তার চেয়ে বড় ধ্বংস আর কে তার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কে হয়ে যাবে খাসিরা দুনিয়াওয়ালা দিনকে বর্জন করে কোরআনকে বর্জন করে ইসলামকে বর্জন করে নিজের আমল আখলাখের মধ্যে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক কেটে ফেলে শয়তানের রাস্তায় চলে গেল শয়তানকে তার নেতা বানিয়ে ফেললো শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করছে ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়ে শয়তানের পক্ষ অবলম্বন করলো ফামু বেকুহা এই কারণে সে তার নফ্সকে হালাক করে দিল শেষ করে ফেলল নিজেকে তার বাঁচার কোনো উপায় থাকলো না সর্বশান্ত হয়ে গেল তার চেয়ে বড় জালিমার বিশেষ করে যখন মানুষ গুণা করতে করতে এমন গুণাটা করে ফেলে যে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে তার বক্তব্য আসা শুরু হয়ে যায় ইসলামের বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দেয় সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় অমন আল্লাহ মানিফতার আল্লাহ কালিবাঈদুল ইসলাম তাকে ইসলামের দিকে ডাকা হয় আর সে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তার চেয়ে বড় তালিম কি আছে কাজেই নিজে গুণা করে এটা যেমন দলুম আর ইসলামের বিরুদ্ধে যখন হিংসা বিদ্বেষ কর্মসূচি পরিকল্পনা করে দিনকে কীভাবে ঠেকানো যায় ইসলামকে কীভাবে ঠেকানো যায় শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে কীভাবে উঠিয়ে দেওয়া যায় সমাজের ভিতরে পর্দা থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় মহিলারা পর্দা করবে সেখান থেকে তাদেরকে বের করে বেপর্দা যত করা যায় এরকম প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা করে যে এগিয়ে যায় সেই ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি হালাক করে ক্ষতিগ্রস্ত করে ফেলে তার নিজের গুণা তার জন্য যথেষ্ট ছিল কিন্তু সমাজে অনুশ্রামিক পরিবেশ কায়েম করে মানুষকে আরো বেশি করে গুনার দিকে ঠেলে দিয়ে সেই ব্যক্তি আরো অনেক গুণা জোগাড় করে ফেলে কত মানুষকে গুনার দিকে নিয়ে আসে তাদের সম পরিমাণ তার কাদের মধ্যে চলে আসে এই গুনার সমাজ যে ব্যক্তি কায়েম করতে চায় বদিনী পরিবেশ যে ব্যক্তি সমাজে কায়েম করতে চায় কোরআন হাদিসের হুকুমগুলোর বিরুদ্ধে সমাজকে যেদিকে চালিত করতে চায় সেই ব্যক্তি তত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য তারা সমাজ পরিচালনা করে তাদের বিশাল দায়িত্ব আসে দেশকে জাহান নামের পথে যায় সমস্ত আর তারা যদি মানুষকে জান্নাত্মুখী করতে চায় তাদের চেষ্টা যদি মানুষ জান্নাত্মুখী হয়ে যায় তাহলে সমস্ত মানুষের সম নেকি আল্লাহ তারা তাদেরকে দান করবেন যে যত বড় দায়িত্বশীল যে যত বেশি বড় দায়িত্বশীল যার ক্ষমতা বেশি তার উপরে তত বেশি দায়িত্ব বর্তায় তার দায়িত্ব তত বেশি তার রিসি তার ঝুঁকি তত বেশি তাহলে আসুন প্রতিটি দিন দিনের শুরুতে আল্লাহ সাহায্য করা তো ওফিক দাও বেশি করে নে আজকে দিনে আল্লাহ তুমি আমাদের গুণা থেকে বেশি করে বাঁচিয়ে দাও প্রত্যেকটি দিন সকালে এই যে দোয়াগুলো সকালে সন্ধ্যার দোয়াগুলো আছে। দিনের শুরুতে রাত্রে শুরুতে এই কথাগুলোই বলা আছে সেগুলোকে আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দর্শক মন্ডলী আমরা এই একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনায় তিনটি পর্বে আজকে সমাপ্ত হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমিন এই সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন জুম আল্লাহ তালির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক first prophet Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for Stories of the Prophet. See, 9 days later, in Bangladesh, in 1860, in Bangladesh.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 शुक्रवार क्षतर मध्य निमज्जित खुजतेट ग दे देख निषिम बुधवार रत बारोटाय बांगलेश रत साढ़े एगारोटाय भारत पीस टी बांगलाय